এই হবে পরিবেশিত্র জীবন কথা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 পরিদর্শন করে দেখানো হয়েছে জাহান নামের বর্ণনা জেনে নিতে পারি আবু সাঈদ আল খুজরি রানহ বলেন এই হাদিস বর্ণনা কালে রসুল আলিয়া কোরআন মাজিদের এই আয়াত পাঠ করেন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 ওরাইকাতের মাধ্যমে আল আখনাস বিন সোরাইকের কাছে সংবাদ পাঠালেন আখনাস বিন সোরাই ছিল মক্কার লোক তার সাথে কোরাইশদের সম্পর্ক ভালো ছিল যদিও সে কোরাইশে ছিল না রসুল্লা সাল্লাইের কাছ থেকে সংবাদ পেয়ে আল আখনাস বলল আমি যেহেতু কোরাইশদের মিত্র কোরাইশদের কথার বাইরে আমি যেতে পারব না এমন কাউকে আমি আশ্রয় দিতে পারি না যে আমার বন্ধুর শত্রু এই কথা বলে সে রসুল্লাহর অনুরোধ ফিরে দিল। রসুল্লা সাল্লু আলাইসালাম এরপর সোহাইল এ বেন আমারের কাছে একই সংবাদ পাঠালেন সোহাইল বিন আমারও তাকে ফিরিয়ে দিল আমি আপনাকে নিরাপত্তা দিতে পারব না কারণ আমর বিন লোহায়ের বংশের হয়ে আমি এমন কাউকে নিরাপত্তা দিতে পারি না যে কাব বিন লুহায়ের বংশভুক্ত এই দুই বংশের মধ্যে রেশারেশি ছিল রসুল্লাহ সাল্লু আলহাম এবার মতিকঈম এ আদির কাছে নিরাপত্তা চেয়ে সংবাদ পাঠালেন মতিকঈম এ আদি এই অনুরোধ গ্রহণ করলেন এবং রসুল্লাহকে নিরাপত্তা দিলেন রসুল্লাহ তার বাড়িতে গেলেন এবং সেখানেই রাতে অবস্থান করলেন আলমতঈির ছয় বা সাত ছেলে ছিল সে তাদেরকে আদেশ দিল যেন তারা পরের দিন সকালে বিশেষ পোশাক পরিধান করে প্রস্তুত থাকে এরপর তারা বাবার নির্দেশক্রমে রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামকে বেষ্টনী দিয়ে কাবার দিকে নিয়ে যায় সেখানে রসুলুল্লা সাল্লু আলাই সাল্লাম তাওয়াফ করা শুরু করলেন আলমুত ও তার ছেলেরা নির্দিষ্ট দূরত্ব বসে তাকে পাহারা দিতে থাকলো।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 তখন রসুল্লাহ সাল্লা আলহ্লাম মতের আশ্রয় থেকে মক্কায় দাওয়াতের কাজ চালিয়ে গেলেন আবুতালি ও খাদিজার মৃত্যুর পরে রসুল করলেন যে মক্কায় ইসলামের দাওয়াত যদিও মানুষ ধীরে ধীরে ইসলামে প্রবেশ করছে কিন্তু সামগ্রিকভাবে মুসলিমরা মক্কায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাই রসুল্লাহ এমন একটি ঘাঁটি বা কেন্দ্রীয় ভূমির প্রয়োজন অনুভব করলেন যেখানে তিনি স্বাধীনভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারবেন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 তারা একটি কর্তৃপক্ষের কাছে আশ্রয় বা নিরাপত্তা চায় এবং তাদের অধীনস্থ হয়ে থাকে এখানে নিরাপত্তার বিষয়টি মুখ্য এছাড়াও দেখা যায় যে পলিটিক্যাল এসালাম নিচ্ছে সে আশ্রয়দাত আজ্ঞা আজ্ঞাবহ হয়ে থাকে কিন্তু একজন রাসুলের জন্য বিষয়টি সঙ্গত নয় কারণ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হচ্ছেন আল্লাহ প্রেরিত একজন রাসুল তাকে সবাই মেনে নেবে তিনি কাউকে মেনে চলতে বাধ্য নন উপরন্ত রসুল্লাহ সাল্লাহু আলিয়া শুধু প্রতিরক্ষা চাইতেন না বরং তিনি আগে তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন এ থেকে আমরা বুঝতে পারি রসুল্লাহ সাল্লা সাল্লামের এই আশ্রয় চাওয়াটা পুরোপুরি রাজনৈতিক ক্ষমতার বিষয় নয় বরং এটা ছিল দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য এক প্রকার সাহায্য পরবর্তীতে একটি উদাহরণ থেকে বিষয়টি আর পরিষ্কার হবে ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম এই গোত্রগুলোকে কি বলতেন রসুল্লাহ সাল্লু আলহাম তাদেরকে বলতেন দেখুন আপনাদের উপর জোর খাটানোর কোন ইচ্ছা আমার নেই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 বা কখনো দুজনেই গোত্রগুলোর কাছে যাওয়ার আগে রসুল্লাহ আলহ্লাম ও আবু আনহু রিসার্চ করতেন কোন গোত্রের কাছে যাওয়া উচিত কারণ গোত্রগুলোর রাজনৈতিক ও সামরিক প্রতিপত্তি সম্পর্কে আবু ভালো ধারণা ছিল তারা সামরিকভাবে একটি শক্তিশালী গোত্রের সন্ধান করছিলেন যেন কোরআসদের বিরুদ্ধে তারা দাঁড়াতে সক্ষম হয় এবার আমরা আলোচনা করব কিছু গোত্রের সাথে আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লামের কথোপকথন যারা আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছিল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 এখানে লক্ষণীয় নবীজির বক্তৃতা আল্লাহ রসুল্লাহ আলহ্লাম ইসলামের বাণীর ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু রসুল্লাহ সাল্লু আলহিস্লাম বুঝেছিলেন এই লোকগুলো সত্যিকারের ইমানদার হবে না এরপর বনু আবদুল্লাহ এবং বনু হানিফা রসুল্লাহ এরপর গেলেন কল্প গোত্রের একটি শাখা বনু আবদুল্লার কাছে তিনি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন এবং তাদের প্রশংসা করে বললেন দেখো আল্লাহ তা তোমাদের জন্য কত সুন্দর একটি নাম ঠিক করেছেন তোমরা হলে আবদুল্লাহর পুত্র আল্লাহর বান্দার পুত্র কিন্তু অন্যান্যদের মতো তারাও তাকে ফিরিয়ে দিল তারপর রসুল্লাহ সাল্লু আলহিসাম গেলেন বনু হানিফা গোত্রের কাছে তারা তার সাথে প্রচন্ড বাজে ব্যবহার করল আর জুহরি এই ব্যাপারে বলেছেন বনু হানিফার মতো এত রুরো আচরণ আর কোন গোত্র রসুল্লাহ সাল্লু আলাইস্লামের সাথে করেনি এই বনু হানিফা গোত্রই কয়েক বছর পরে রসুলের বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহের নেতৃত্ব দেয়ের মৃত্যুর কিছুদিন আগেই শুরু হয়েছিল খিলাফত খিলাফতকালে এই বিদ্রোহের নেতৃত্বে ছিল মুসাইলামা আল কজ্জাব সে নিজেকে নবী দাবি করেছিল এরপরে রসুল্লাহ আলিহাস্লাম বনু আমর বিন সাসা গোত্রে সেনা ছাউনিতে গেলেন এই গোত্রের নেতা ছিল বাইহারা বিন ফার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 বাহারা তাকে জিজ্ঞেস করল আচ্ছা যদি আমরা আপনাকে মেনে চলি আর আল্লাহর ইচ্ছায় শত্রুদের বিপক্ষে আপনি জয়লাভ করেন তাহলে কি আপনি মারা যাওয়ার পর আমরা ক্ষমতায় যাব বনুকিন্দার মতো বনু আমির কেউ আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম একই কথা বললেন আল্লাহ ত এই দুনিয়ার মালিক তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেবেন রসুল্লা আলহাম বুঝিয়েছেন ক্ষমতায় কে আছে তা আসল কথা নয়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 যেই ভুল করেছ তা কি শোধ রবার কোন উপায় আছে আছে কোনো উপায় বিষয়টি সমাধা করার আমি কসম করে বলছি ইসমাইলের কোনো উত্তর আজ পর্যন্ত এরকম কোন মিথ্যা দাবি করেনি কুরাইশে সেই যুবক যা দাবি করেছে তা অবশ্যই সত্য কোথায় গেল তোমাদের বিচার বুদ্ধি এই বৃদ্ধলোকটি বলেছিল ইসমাইলের বংশধরের মধ্যে কেউই এই পর্যন্ত নবী হওয়ার দাবি করেনি এর মানে হল তৎকালীন আরবদের মধ্যে নবুয়তের প্রচলন ছিল না রিসালাদ সম্পর্কে তৎকালীন আরবদের কোন ধারণাই ছিল না তারা ছিল অশিক্ষিত জাতি তাই তিনি বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাম যা দাবি করেছেন তা অবশ্যই সত্য এরপরে ঘটনাটি ওয়াইল গোত্রের সাথে সাক্ষাৎ ঘটনাটি আমরা বর্ণনা করবো আলবিদায় নিহায়া থেকে রসুল্লাহ সাল্লু আলিয়া এরপর গেলেন বকর বিন ওয়াইল গোত্রের নিকট তিনি জিজ্ঞেস করলেন আপনারা কোন গোত্রের লোক তারা বলল বকর বিন ওয়াইল গোত্রের তিনি বললেন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 তার চলে যাবার পর আবুল আহাব সেখানে উপস্থিত হল কালবি বলেন তার চাচা আবুল আহাব তার পেছনে পেছনে লেগে থাকত এবং বলতো তোমরা তার কথা গ্রহণ করো বস্তুত আবুল ওখানে উপস্থিত হওয়ার পর লোকজন তাকে বলল আপনি কি ওই লোকটিকে চেনেন আবুলহাব বলল বললো হ্যাঁ আমি তাকে চিনি সে আমাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি তোমরা সে সম্পর্কে কি জানতে চাচ্ছ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 আবুবকর সিদ্দিক রাজ আনহুর সাথে এক বেদুইনের এক মজার কথোপকথন আছে সেটি বর্ণনা করেছেন আলী রাজি আনহু যখন আল্লাহ তার রসুলকে আরবের বিভিন্ন গোত্রকে ইসলামের দিকে আহ্বান করতে নির্দেশ দিলেন তখন আমাকে ও নিয়ে মিনার রসুলগ করেন হজে আগত ব্যক্তিদের থাকার যাবতীয় ব্যবস্থা মিনাতেই করা হয় রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বিভিন্ন আরব গোত্রের সাথে দেখা করার জন্য এখানে এসেছিলেন তিনি সবসময় আবু বকর রাজিয়াল আনহুকে সাথে করে নিয়ে বের হতেন কারণ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 আপনাকে নিরাপত্তা দেবে সেই নয় নয় তবে সকলের আকাশের পাখি বন্য পশু ও মরুভূমি সিংহের খাদ্যের যোগানদাতা যার চেহারা জল করত অন্ধকারে চাঁদের মতন আবুবকর বললেন না তাহলে নিশ্চয়ই আপনি ওই লোকদের মধ্যে থেকে এসেছেন যারা ইফাদার সুযোগ পায় তিনি বললেন না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 আলী রাজেল্লো আহু আবু বকর বললেন হায় এই বেদিয়ন দেখি আপনার অবস্থা খারাপ করে ফেলেছে আবু বকর বললেন হুম! ঠিকই বলেছে মহাবিপদ সংকটের উপর মহাসংকট মানুষের মুখের কথা কতই না বিপদ ডেকে আনে এর পরের ঘটনা বনু সাহেবানের সাথে সাক্ষাৎ এই ঘটনাটিও আলী বর্ণনা করেছেন আলী রাজ ওয়ানহু বর্ণনা করেন এরপর আমরা একটি মিটিংয়ে গেলাম সেখানে মানুষগুলো ছিল শান্ত প্রকৃতির ও গম্ভীর আমরা তাদেরকে স্বাগত জানালাম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 আমরা শুনেছি তিনি আল্লাহ রসুল এরপর মুফরুক রসুল্লা সাল্লু আলহামের সাথে সরাসরি কথা বলতে চাইল আবুক রদিল্লাহ আহু তাদের কথা বলার ব্যবস্থা করে দিলেন রসুল্লাহ সাল্লু আলহাম আসলেন মুফরুক বলল হে কোরাইশের ভাই আপনি আমাদের সামনে কি উপস্থাপন করতে চান রসুল্লাহ সাল্লু আলাই বলতে শুরু করলেন আমি আপনাদেরকে এই সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কোন ইলাহ নেই তার কোনো শরিক নেই এবং আমি হচ্ছি আল্লাহ রসুল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 তখন রসুল সাল্লাম সুরাহ আনাম থেকে কিছু আয়াত পাঠ করে শুনালেন্লা তুশ্রী কু বিষ অবিলি দৈনি তু তুলু অহ্নু নোজু কুকুম ইয়াহুম ও তুলফিস ওর মিনহমা বপন বলো এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা করেছেন তা পড়ে শোনাই তা এই যে তার সাথে কোনো কিছুকে শরে করো না পিতা সঙ্গে সদ্ব্যবহার করো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 তাহলে সেটা হবে তাড়াহড় এবং অবিবেচনা প্রসত সিদ্ধান্ত এখানে লক্ষণীয় এক এক গোত্রের আচরণ এক এক রকম আনসারগণ ইসলাম গ্রহণ করা মাত্রই রসুল্লা সাল্লা কথা মেনে নিয়েছিলেন কারণ তারা প্রস্তুতি নিয়ে এসেছিলেন কিন্তু বনু সাইবার হানি বলেছিল কোন ধরনের পরিচিতি বা পরবর্তী সাক্ষাৎের নিশ্চয়তা ছাড়া আমরা এখনই ইসলাম গ্রহণ করতে পারি না তাদের ধর্মীয় নেতা হারেসা বলেছিল আমি আপনার কথা শুনেছি আপনি যা বলেছেন তা আমার ভালো লেগেছে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 বেশিরভাগ রাজা জবাবদিহিতার মুখোমুখি হতে চায় না তারা চায় নিজেদের হাতে ক্ষমতা কক্ষিগত করে রাখতে কিন্তু ইসলাম এসেছে মানুষকে এই দুনিয়াবি দাসত্ব থেকে মুক্ত করে শুধু আল্লাহ তালার দাসত্ব প্রতিষ্ঠা করতে মুসান্না পারশের আক্রমণ থেকে নিরাপত্তা দিতে অপারক ছিল তবে তারা আরবের দিক থেকে নিরাপত্তা দিতে রাজ ছিল সব শুনে রসুল্লাহ সাল্লাই বললেন তোমরা খারাপ কিছুই বল কোনো কিছু গোপন করনি যা বলার তা সরাসরি ও সুন্দরভাবে বলেছ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 এই ঘটনাটি এমন এক সময়ের কথা যখন মক্কায় আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম ও অন্যান্য মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় ছিল না, সেখানে রসুল্লাহ নিরাপত্তা ছিল না সাহাবিরা মক্কায় নির্যাতিত হচ্ছেন বলা খুবই ড্রেসপারেট একটা সিচুয়েশন সাধারণত দুর্বল অবস্থায় মানুষ ঘরকুটো যা পায় তাই আঁকড়ে ধরে আল্লাহ রসুল সাল্লাহু আলিয়া তার জীবনের সবচেয়ে নিরাপত্তাহীন সময় পার করছিলেন আমরা যদি এরকম বিপাদপন্ন একটি পরিস্থিতি পড়তাম হয়তো যে কোনো মূল্যে নিজের যান বাঁচানোটাই আমাদের জন্য একমাত্র মাথা চিন্তা হতো এই শোচনীয় পরিস্থিতিতে কেউ যদি ক্ষমতা গ্রহণের সুযোগ পায় নিঃসন্দেহে সেটা একটা লোভনীয় অফার বনুকিন্দা ও বন আমির এই দুটো গোত্র কার্যত রসুল্লাহ সাল্লু আলহিমের প্রস্তাবে রাজি হয়েছিল তারা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে শাসক হিসেবে মেনে নিতেও রাজি হয়েছিল রসুল্লাহ সাল্লু আলহিম চাইলেই তাদের রাজা হয়ে যেতে পারতেন মুহূর্তের মাঝে তিনি পলাতক অবস্থা থেকে হয়ে যেতে পারতেন একটি শক্তিশালী গোচ্চ শাসক কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন কেন এর কারণ হল রসল্লা সাল্লাস্লাম সাময়িক সাফল্যের আশায় দিনের বৃহত্তর স্বার্থ বিসর্জন দিতে চাননি যদি তিনি রাজা হতেন তাহলে তার জীবদ্দশায় হয়তো তিনি আরবের রাজা হয়ে যেতেন কিন্তু এরপর তাদের শর্ত যদি রসল্লা সাল্লু আলাইসাল্লাম মেনে নিতেন তাহলে তারাই আল্লাহ রসুলের পর শাসক হতো এই লোকগুলোর আসল মোটিভেশন ছিল দুনিয়া তাদের পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল ইসলামের প্রতি লয়ালটি ছিল না তাওহিদকে ভালোবেসে তারা রসুল্লা সাল্লা সাল্লামকে মানতে রাজি হয়নি রসুল্লাহ সাল্লা সাল্লামকে তারা সাহায্য করতে চেয়েছিল ক্ষমতার আশায় তারা বুঝতে পেরেছিল রসুল্লাহ সাল্লাইসাল্লামের মতো ক্যারিসমেটিক একজন ব্যক্তিত্ব যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা সমগ্র আরব জয় করতে পারবে যদি আল্লাহ রসুল সাল্লু আল্লাম তাদের সাথে যুক্তি করতেন তাহলে সাময়িকভাবে তিনি সফলতার মুখ দেখতেন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 আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম চেয়েছেন এমন কিছু মানুষ এই দিনের প্রতিরক্ষা করবে যাদের উদ্দেশ্য দুনিয়াবি ক্ষমতা নয়। বরং তারা উদ্দেশ্যে জান্নাত পাবার আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় দিন ইসলামকে এবং আল্লাহ করবে পরিস্থিতি যতই হোক না কেন তিনি আপশের চুক্তিতে রাজি হননি আর এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক স্বরূপ যে কোনো অবলম্বন করে ক্ষমতা লাভ করা বা রাজনৈতিক কোন শক্তির সাথে এলায় করে গা বাঁচানো আল্লাহ রসুল সাল্লাহু আলহামের উদ্দেশ্য ছিল না তিনি চাচ্ছিলেন আন্তরিক কিছু মানুষ এই দিনের আনসার হবে আর তাই যখন বনু আউস আর খাজরাজের সাথে প্রতিরক্ষার কথা বলছিলেন তিনি তাদেরকে বলেছিলেন তারা যদি এই দিনের রক্ষাকারি হয় তবে তারা কেবল জান্নাত পাবে ইনশাআল্লাহ পরের পর্বেই আমরা এই বিখ্যাত ঘটনা নিয়ে আলোচনা করব আল্লাহ রসুল্লাহ আলাই সাময়িক সাফল্যের আশায় কম্প্রোমাইজ করেননি আর তাই আমরা পেয়েছি আবু বকর বা অমার রদিন আনহুমার মতো খলিফা যারা ইসলামের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন দুই নম্বর পয়েন্ট এইবার বিশ্লেষণ করা যাক বনু সাহেবের সাথে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের কথোপকথন বনু সাহেবের লোকেরা বন আমের বা মতো ছিল না। তারা ইসলামের বার্তা পছন্দ করেছিল আল্লাহ রসুল সাল্লাহু আল্লামের কথাবার্তা তাদের ভালো লেগেছিল তারা বুঝতে পেরেছিল যেই বার্তা নবীজি নিয়ে এসেছেন তার মাঝে সত্যতা আছে তারা রসুল্লা সাল্লাহু আলাইস্লামকে সাহায্য করার ব্যাপারে আন্তরিক ছিল কিন্তু তাদের মাঝে যা ছিল না সেটা হচ্ছে দৃঢ়তা তাদের মাঝে কুরাইসদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস থাকলেও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তাদের ছিল না আর এই কারণেই রসল্লাহ সাল্লা আলাইসালাম তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যদি এমন হয় যে রসল্লাহ সাল্লু আলু ইসলামের পক্ষ নিলে তারা পারস্যের বিরুদ্ধে জয়ী হবে তারা তখন ইসলাম গ্রহণ করবে তো তারা রসল সাল্লু আল্লাহ সাল্লামের এই অঙ্গীকারে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি আর তাই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 মজার বিষয় হচ্ছে বনু সাহেবের সাথে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের কথোপকথনে মুসান্না বিন হারিসানের যেই লোকটির অংশ নিয়েছিলেন তিনি পরবর্তীতে মুসলিম হন এবং সত্যি সত্যি পারস্যের বিরুদ্ধে আবহ করার সময় জিহাদে অংশ নেন জীবদ্দশায় তিনি রসুল্লাহ সাল্লু আলয়াল্লামের ভবিষ্যৎবাণীকে সত্য হতে দেখেছেন আমরা ভেবে দেখি রসুল্লাহ সাল্লা আলহাম কখন তাদেরকে পারস্য বিজয়ের প্রমেস করেছিলেন যখন তিনি নিজেই মক্কায় যেতে পারছেন না যখন তার কোন নিরাপত্তা নেই বাহ্যিকভাবে তিনি দুর্বল শক্তিহীন আর এই কারণেই তারা নবীজির কথায় আস্থা রাখতে পারেনি কিন্তু পরবর্তীতে কয়েক বছর পরে তারা নিজেরাই পারস্যকে মুসলিমদের হতে দেখেছে। এবং পয়েন্ট মুস্তান হারিসা পরবর্তীতে ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত কমান্ডার হয়েছিলেন কিন্তু তিনি কখনোই আনসারদের সমতুল্য হতে পারেননি এর কারণ হল ওসা বেকোন অগ্রগামীরা তো অগ্রগামী সবচেয়ে বিপদের সময় যেই মানুষগুলো আল্লাহ রসালামের পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তারা হলেন মদিনার আল আনসার মুসান্না কঠিন সময় হাল ধরেনি এসেছেন তুলনামূলকভাবে সহজ সময় তাই তিনি আনসারদের মতো মর্যাদা লাভ করেননি আমাদের মনে রাখতে হবে দায়িত্ব পালনের মাধ্যমেই মর্যাদা আসে আজকের পর্ব এই পর্যন্তই আমরা আজকের পর্ব আলোচনা করলাম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 মোদিনার দুই অখ্যাত গোত্র এই কঠিন দায়িত্ব নিতে রাজি হল কি পেজ। www.facebook.com slash raindrops media or our youtube channel www.youtube.com slash raindrops media org 2015